এবং বিশেষ করে আল্লাহ আম্বিয়া সুরাহিয়া সালামের দাওয়াতের ইতিহাস যেই জিনিসগুলো আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি কারণ আমরা এক একজন কি হবাহ আল্লাহাক আমাদের সবাইকে এক একজন দায় হিসাবে কবুল করুন সকল বেলা আমরা হব হবো দায় আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকব আমরা হব আল্লাহর দিকে আহ্বানকার আমরা কোন দলের দিকে কোন সংগঠনের দিকে কোন গ্রুপের দিকে কোনো ফেরকার দিকে কোন তয়ফার দিকে আমরা মানুষদেরকে দাওয়াত দিব না ডাকব না আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমরা এক একজন আমরা ইলাল এরকম আমরা হব না আমরা হব এক একজন এক মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব। যেখানে আমাদের কোন ব্যক্তি স্বার্থ কিছুই থাকবে না ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ কোন গ্রুপের স্বার্থ ফেরকার স্বার্থ কিছুই থাকবে না থাকবে আল্লাহর স্বার্থ আমরা মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বান্দারা কার আপনারা কার আল্লাহর তারপরে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে এরা কার সারা বিশ্বের যত মানুষ আছে এরা কার সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তা আমরা তাদেরকে ডাক বোকার আল্লাহ আল্লাহ আল্লাহ থেকে বিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করে দেওয়া আল্লাহ রব আলিনের সাথে আল্লাহর ফথ হারা বান্দা গুলোকে সংযোগ স্থাপন করে দেওয়া মাঝখান দিয়ে আমরা মধ্যস্থ থাকার মানে আল্লাহর বান্দাদেরকে डे आल्लाक पोछ तुम्हारे पथहरा बंदा टा के तुमार আমি তোমার জামানতে তোমার হেফাজতে দিয়ে দিলাম এবার এরপরে যা হেদায়ত করার যা দিন করার যা কিছু করার তুমি করো। আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়া এটাই হলো একজন কাজ। তাহলে একজন দায় আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কিভাবে আপনি বুঝবেন যে এই মানুষটাকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন তখনই বুঝবেন যখন এই মানুষটা আল্লাহর কিতাব হাতে নিবে এক নম্বরে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মূল আলামত মূল লক্ষণ হইল যে লোকটার সাথে আল্লাহর কিতাবের সম্পর্ক হয়ে গেছে কোন অন্য কোন দলীয় কিতাবের সাথে না কোন ব্যক্তিগোষ্ঠীর কিতাবের সাথে না কোন সংগঠনের কিতাবের সাথে না সরাসরি আল্লাহর কিতাবের সাথে তার সম্পর্ক হয়ে গেছে তাহলে বুঝবেন যে লোকটা আল্লাহ পর্যন্ত এরপরে তাকে রাস্তা দেখানো তাকে আল্লাহ পাকিমিয়ার সাথ করেছেন যারা আমার দিকে আসার জন্য প্রচেষ্টা চালায় যারা আমার দিকে আসার জন্য চেষ্টা করে লানা আমি আমার দেখিয়ে যখন আল্লাহর এই দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ পাক নিজেই আল্লাহর এই বান্দাকে আল্লাহ রাস্তা কোনটা আল্লাহ দেখিয়ে দিবে সোহান এই জন্য আল্লাহর কোন বান্দাকে যদি আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে দিতে পারেন অথবা আল্লাহর কিতাবের ব্যাখ্যা আল্লাহর কিতাবের ব্যাখ্যা কোনগুলো নবী সালামের হাদিস হাদিসগুলো আপনি আল্লাহর কোন বান্দাকে যদি মুসনাদে কোনসনাদ সাথে সম্পর্ক করে দিতে পারেন আল্লাহর কোন বান্দাকে মুসান্নাফে ইবনে আবি সাইবার সাথে সম্পর্ক করে দিতে পারেন আল্লাহর কোন বান্দাকে মোসান্নাফে আব্দুর রাজ্জাক এর সাথে সম্পর্ক করে দিতে পারেন আল্লাহর কোন বান্দাকে জামে আত্মক করে দিতে পারেন আল্লাহর কোনো বান্দাকে সুনানে আবু দাউদের সাথে আল্লাহর কোন আল্লাহর কোন বান্দাকে রিয়া দলের সাথে সম্পর্ক করে দিতে পারেন তাহলে বুঝবেন যে লোকটা আল্লাহ পর্যন্ত পৌঁছছে তাহলে এরপরের কাজ আল্লাহ করবেন এজন্য একজন দায়ীল্লাহ যিনি হবেন তাকে আম্বিয়া সালামের দাওয়াতের পদ্ধতিগুলো মানহাজগুলো তাকে জানতে হবে। যে আম্বিয়া আলহিমুসালাম দুনিয়ার মানুষকে কি জিনিসের দিকে দাওয়াত দিতেন আম্বিয়া আলহিম পৃথিবীতে আসছেন এই দাওয়াত দেওয়ার জন্য তাদের মূল কাজে হইল দাওয়াত তাহলে দাওয়াত শিখতে হবে কার থেকে আম্বিয়া সালাম থেকে কিসের দিকে আম্বিয়া সালাম থেকে আল্লাপাকে জন্য কোরআনে কারিমে কয়েকজন নবীকে এটার জন্য আল্লাপা কুদোয়াহ অর্থাৎ অনুকরণীয় আদর্শ হিসাবে পাক দৃষ্টান্ত স্থাপন করেছেন এদের মধ্যে একজন হইলেন নুহ একজন হলেন হুত আলাই হলেন একজন ইব্রাহিম ইসমাইল আলাই একজন হলেন এসহাক আলাই ইয়াকুব আলাই মূসা আলাইহি সালাম ইসা আলাই এই এরকম কয়েকজন নবীকে আল্লাহ রবুল্লিন এই এই জিনিসের মডেল হিসাবে অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে আল্লাহ পাক স্থাপন করেছেন এই জন্য কোরআন একাডেমে বারবার এই নবীদের কথা আসছে এই নবীরা তাদের জাতিকে কি দাওয়াত দিয়েছেন তাদের জাতি এই দাওয়াতের জবাবে কি কি বলছিল পরবর্তীতে আম্বিয়া সালাম কি কি করেছিলেন এই দাওয়াতের ইতিহাস যদি কোন দায় ই জানা না থাকে তো তার নিয়তও বালো মনও বালো সবে ভালো কিন্তু তিনি ভালো জিনিস লাভ করতে পারবেন না কারণ তিনি তোমার কাজ করতেছেন ওনার খুব আশা ভরসা যে উনি কাজ করবেন কিন্তু নবীল তরিকা জানেনা নবীল কাজ করার খুব আশা ভরসা আছে নবীল্লাহ কাজ করার ব্যাপারে তার নিয়ত খুব স্বচ্ছ কিন্তু কাজ কেমনে করতে হয় সেটা জানতে হবে কাজের বর্ণনা দিচ্ছেন না তাহলে নবীল কাজ শিখবেন কোথা থেকে কোরআন থেকে এবং কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই তা আপনি নবীল কাজ শিখবেন কোথা থেকে এই জন্য নবীল इच्छा खुबे प्रबल नियत खालेज सब सठीक नबीवला क्या आसें तो कमी खाइरे बाहू खायरा এই কথাটা আব্দুল আমরা ভালো উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যে করতেছি আমাদের কোন খারাপ উদ্দেশ্য নেই তা আবদুল্লাহ যুগান্তকারী কথা বলছেন কামিদিন মানুষ জেনে রাখো কত মানুষ তাদের উদ্দেশ্য সৎ উদ্দেশ্য ভালো কিন্তু সে ভালো তারা পায় না সবসময় দোয়াই করতে আছে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও রব্বি হাবলি মিনসীন রব্বি হাবলি আল্লাহ তুমি আমাকে একটা নেককার ছেলে দাও একটা নতান দাও বিয়ে করে না এখন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি ওই ন্যাক সন্তান লাভ করার যে নেকরিকা সেই নেক তরিকাও তো তাকে অর্জন করতে হবে ঠিক নবীল কাজ করার উদ্দেশ্য থাকার পাশাপাশি নবিউল আকাজ আল্লাহর কিতাব থেকে শিখে নিতে হবে